চতুর্দশ খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর ভক্তমন্দিরে সংবাদপত্র নিত্যগোপাল দ্বারদেশে গিরিশ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণকে গৃহমধ্যে লইয়া যাইতে আসিয়াছেন ঠাকুর ভক্ত সঙ্গে যেই নিকটে এলেন অমনি গিরিশ দণ্ডের ন্যায় সম্মুখে পড়িলেন আজ্ঞা পাইয়া উঠিলেন ঠাকুরের পদধুলা গ্রহণ করিলেন ও সঙ্গে করিয়া দুতলায় বৈঠকখানা ঘরে লইয়া বসাইলেন ভক্তেরা সসব্যস্ত হয়ে আসন গ্রহণ করিলেন সকলের ইচ্ছা তাহার কাছে বসেন ও তাঁহার মধুর কথা কথামৃত পান করেন আসন গ্রহণ করিতে গিয়া ঠাকুর দেখিলেন একখানা খবরের কাগজ আছে। খবরের কাগজে বিষয়ীদের কথা কথা, পরচর্চা পরনিন্দা তাই অপবিত্র তাহার চক্ষে তিনি ইশারা করিলেন ওখানা যাতে স্থানান্তরিত করা হয় কাগজখানা সরানো হবার পর আসন গ্রহণ করিলেন নিত্যগোপাল প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ নিত্যগোপালের প্রতি বলিলেন ওখানে নিত্য বলিলেন আগে হাঁ দক্ষিণেশ্বরে যাই নাই শরীর খারাপ ব্যথা শ্রীরামকৃষ্ণ বলিলেন কেমন আছিস নিত্য বলিলেন ভালো নয় শ্রীরামকৃষ্ণ বলিলেন দুই এক নিচে থাকিস নিত্য বলিলেন লোক ভালো লাগে না কত কি বলি। ভয় হয় এক একবার খুব সাহস হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন তা হবে বই কী তোর সঙ্গে কে থাকে নিত্য বলিলেন তারক ও সর্বদা আমার সঙ্গে থাকে উকেও সময় সময় ভালো লাগে না শ্রীরামকৃষ্ণ বলিলেন ন্যাংটা বলতো তাদের মঠে একজন সিদ্ধ ছিল সে আকাশ তাকিয়ে চলে যেত গণেশ গর্জি সঙ্গী যেতে বড় দুঃখ অধৈর্য হয়ে গেছিল বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল কি ভাবে অবাক হয়ে রহিলেন কিয়ৎপরে বলিতেছেন তুই এসেছিস আমিও এসেছি এই কথা কে বুঝিবে এই কি দেবভাষা